আলোচিত হবে এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম আবু তালিব এবং খাদিজা রাদাল আনহার মৃত্যু নিয়ে আবুতালিব ছিলেন রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের পলিটিক্যাল প্রোটেকশন আর খাদিজা ছিলেন তার ঘরের স্বস্তি এই দুইজন মানুষ যখন বিদায় নিলেন তখন রসুলুল্লা সাল্লু আলি সাল্লামের জন্য সে সময়টা বেশ কষ্টকর হয়ে দাঁড়ায় আবুতালিবের অনুপস্থিতিতে কোরআসরা অনেক বেপরোয়া হয়ে ওঠে যা আমরা আগে আলোচনা করেছি এর ওপর যখন তাইফের লোকেরা রসুলুল্লা সাল্লু আলিহ্লামকে খুব বাজেভাবে প্রত্যাখ্যান করলো তখন সেটা কষ্টের ওপর আরও কষ্টযোগ করলো। নিরাপত্তাহীনতা অসহায়ত্ব আর একাকিত্ব যেন রসুল্লাহ সাল্লি সাল্লামকে ঘিরে ধরল আর তখনই ঘটল এক বিস্ময়কর ঘটনা আল ইসরাউ আল মেয়েরাজ রসুল্লাহ সাল্লু আলহি সাল্লামের এই কষ্টের সময়ের পরে আল্লাহ তালের কাছ থেকে লাভ করলেন এক অনন্য সাধারণ উপহার যেই উপহার এর আগে কাউকে দেয়া হয়নি কোনো নবী কেনা কোনো নসুল কেনা কোনো বান্দাকেও না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 قَالَهَا هِيَ عَصَايَ أَتَوَكَّأُ عَلَيْهَا وَأَهُشُّ بِهَا عَلَى غَنَمِي وَلِي فِيهَا مَآرِبُ أُخْرَى قَالَ أَلْقِهَا يَا مُوسَى فَالْقِهَا فَإِذَا هِيَ حَيَّةٌ تَسْعَى قَالَ خُذْهَا وَلَا تَخَفْ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 আল্লা বললেন হে মোসা ওটা নিক্ষেপ করো তখন সে তা নিক্ষেপ করল অমনি তা সাপ হয়ে ছোট ছুটোছুটি করতে লাগল আল্লাহ বললেন ওটাকে ধরো ভয় পেও না আমি সেটাকে এক্ষুনি তার আগের রূপে ফিরিয়ে দেব আর তোমার হাত বগল দিয়ে টানো তা ক্ষতিকর নয় এমন শুভ্রোজ্জ্বল হয়ে বের হয়ে আসবে অন্য আরেকটি নিদর্শন হিসাবে সুরা তোয়াহা আয়াত সতেরো থেকে ২২। আল্লা মেরাজ ছিল রসুল্লা জন্য স্বস্তি শান্তনা এবং প্রস্তুতি আল্লাহ সুরা ইসরা এবং সুরা নজমে এই ভ্রমণের কথা উল্লেখ করেছেন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 সে তার প্রতিপালকের বড় বড় নিদর্শন দেখেছিল সুরা আন্নাজম আয়াত আঠারো এই অসাধারণ ভ্রমণ সম্পর্কে আবুল হাসান আন্নাদাহিমাহুল্লা একটি চমৎকার মন্তব্য করেছেন তিনি বলেন আল ইসরা কোন জ্যানতানো ঘটনা নয় এই ঘটনার সময়ে আল্লাহ রসুল দেখেছেন আল্লাহর বড় নিদর্শনগুলোকে নিজ চোখে দেখেছেন আসমান ও জমিনের রাজ্যকে এসবকে ছাড়িয়ে আল্লা রসুল সাল্লু আলাইসাল্লামের এই ভ্রমণ বিশেষ গুরুত্ব বহন করে এই ভ্রমণের মধ্যে রয়েছে সুদূর প্রসারী হিক্মমা আল ইসরা ঘোষণা করে মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম হলেন মক্কা এবং জেরুসালেম দুই কিবলার নবী এই ইসরা ঘোষণা দেয় নবী মোহাম্মদ সাল্লু আলয়াল্লাম হলেন প্রাচ্য আর পাশ্চাত্যের ইমাম তিনি হলেন সকল নবীর উত্তস্বরী এবং তিনি হলেন তারপরে আগত সকল প্রজন্মের ইমাম এই ভ্রমণে নবীরা আল্লাহ সুলসাল্লু আলয়াল্লামের ইমামত্বে সালাহ আদায় করেছিলেন এই ঘটনা আর কখনও ঘটেনি যা বলে দেয়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 সেখানে পৌঁছে আমি আমার বাহনটিকে মসজিদের গেটে বেঁধে ভিতরে প্রবেশ করলাম তারপর সেখানে দুই রাকাত সালাদ আদায় করলাম সেখানে ওই সময় অন্যান্য নবিরাসুলগণও সালাত আদায় করছিলেন এবং এই জামাত নেতৃত্বে ছিলেন রসুলুল্লা সাল্লু আলিয়া সাল্লাম তিনি ইমামের দায়িত্ব পালন করছিলেন রসুলুল্লা সাল্লু আলয় সাল্লাম বলেন এরপর জিব্রিল আমাকে আসমানের দিকে নিয়ে গেলেন আমরা সবচেয়ে নিচের আসমানের দরজায় পৌঁছলাম জিব্রিল দরজায় টোকা দিলেন দরজার প্রহরীরা জিব্রিলকে জিজ্ঞেস করলো।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 गेट खुले दे रसुल्ला सल्लाम भेदरे प्रवेश करल भेतरे प्रवेश कर पिता आदम आलाईसम के देखते पेल जिब्रिले परचय करिए दिलें जिब्रिल अपनार पिता आदम आलिस्लम ताके सलमी असलम आलकुम बल्कि वालेकुमलम एरपर आदम बोलें पवित्र पुत्र के स्वागतम पवित्र रसूल के स्वागतम আদম আলাইসাল্লাম দেখা পেলেন তার কোটি কোটি সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুত্র মোহাম্মদ সাল্লু আলাইস্লামের হাজার বছর পরে সর্বশ্রেষ্ঠ পুত্রের সাথে দেখা করার সুযোগ পাওয়া ছিল পিতা আদমের জন্য এক মহা আনন্দের ঘটনা রসুলুল্লাহর জন্য সেই মুহূর্তটি অবশ্যই একটি অভূতপূর্ণ আনন্দময় মুহূর্ত ছিল কিন্তু তাদের আলাপচারিতার সময় ছিল বেশ অল্প কেননা রসুল্লা সাল্লাহু আলাইস্লামের হাতে সময় ছিল কম তার জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে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 নবীরা একে অপরকে আসসালাম ও আলাইকুম বলে অভিবাদন জানাতেন এরপর তৃতীয় আসমানের দিকে রওনা দিলাম সেখানে বোঝে দেখা হলো ইউসুফ আলাইস্লামের সাথে ইউসুফ আলাইসালামের সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম বলেছেন তাকে দুনিয়ার সৌন্দর্যের অর্ধেক দেয়া হয়েছিল চতুর্থ আসমানে গিয়ে রসুল্লাহ সাল্লু আলয়াল্লাম দেখা করলেন নবী ইতরিস আলাইস্লামের সাথে নবী করিম সাল্লু আলয়াল্লাম বর্ণনা করেন আমরা এরপর পঞ্চম আসমানে গেলাম সেখানে হারুন আলাহিসামের সাথে দেখা হলো মুসা আল্লাহলাম ছিলেন ষষ্ঠ আসমানে তার সাথেও আমার সাক্ষাৎ হয় রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে দেখে সালাম বিনিময় ও স্বাগত জানার পর মুসা আল্লাহি সাল্লাম কাদা শুরু করলেন কান্নার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন এক যুবককে রিসালাতে দায়িত্ব দেওয়া হয়েছে আমার পরে কিন্তু জান্নাতে তার অনুসারীর সংখ্যা আমার চেয়ে বেশি হবে মুহাম্মদ সাল্লাহু আলাইস্লামের আবির্ভাবের আগে যে কোনো নবীর চেয়ে মুসা আল্লাহিসাল্লামের অনুসারীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি বন ইসরায়েল ছিল সংখ্যার দিক থেকে অন্য সকল মুসলিম জাতি অপেক্ষা সর্ববৃহৎ কিন্তু মুহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের উম্মতের সংখ্যা বন ইসরায়েল থেকেও বেশি এই কারণেই মূসা আলাহি সাল্লাম কাঁচ ছিলেন মুসা আলিহাল্লাম ও মুহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লামের মধ্যে উম্মতের সংখ্যা নিয়ে প্রতিযোগিতা বিদ্যমান ছিল কিন্তু এই প্রতিযোগিতার মধ্যে কোনোরকম ঈর্ষাবোধ বা হিংসা ছিল না তাদের মধ্যে হৃদতাপূর্ণ প্রতিযোগিতা ছিল মুসাল্লা সাল্লাম ও মোহাম্মদ সাল্ল্লা স্লামের পরবর্তী কথোপকথন থেকে তা স্পষ্ট হয় রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম বললেন এরপর আমাকে নেয়া হলো সপ্তম আসমানে সেখানে আমি আমার পিতা ইব্রাহিম আলাইস্লামের সাথে সাক্ষাৎ করলাম এবং তার সাথে সালাম বিনিময় করলাম তারপর আমাকে দেখানো হলো বাইতুল মামুর। অন্য একটি বর্ণায় এসেছে যে ইব্রাহিম আলাহাল্লাম বাইতুল মামুরে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন বাইতুল মামুরের নাম কোরআনে উল্লেখ করা আছে আল্লাহ তালা কোরআনে বায়তুল মামুরের শপথ নিয়েছেন কাবাঘর যেমন আল্লাহ তাল্লার ইবাদত করার জন্য দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত প্রথম ঘর বায়তুল মামুরও তেমন তবে সেখানে ইবাদত করে ফেরেস্তারা মুসলিমরা যেমন কাবার পাশে তাওয়াফ করে তেমনি ফেরেস্তারা বায়তুল মামুরে আল্লাহর ইবাদত করে রসুল্লা সাল্লু আলয়াল্লাম বলেছেন যে প্রতিদিন বায়তুল মামুরে সত্তর জন ফেরেস্তা যায় আর তারা কোনো দিনই সেখানে ফিরে আসে না বায়তুল মামুরে ফেরেস্তাদের সংখ্যার কাছে দুনিয়ার মানুষের সংখ্যা কিছুই না মহাবিশ্বের সর্বত্র চার আঙ্গুল পর পর ফেরেস্তারা ছড়িয়ে ছিটিয়ে আছে তারা রুকু অথবা সিজদায় আল্লাহর ইবাদত করছে এই সুবিশাল সৃষ্টির সামনে মানবজাতির সংখ্যা অতি নগণ্য ইব্রাহিম আলাহ সাল্লাম বায়তুল মামোরে হেলান দিয়ে বিশ্রাম নেয়ার ঘটনাটি বেশ তাৎপর্যপূর্ণ কারণ তিনি দুনিয়াতে কাবা নির্মাণ করেছিলেন আল্লাহ তালা যখন তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন তখন তাকে ফেরেশ তাদের ঘর বায়তুল মামোরে বিশ্রাম নেয়ার সুযোগ দিয়েছেন এরপর রসুল্লাসাল্লাম আলাইসাল্লাম বলেছেন আমি সেখানে সিদ্াতুল মুন্তাহা দেখেছি আরও কিছু দূরে গিয়ে আমি সিদ্দরাতুল মুনতাহায় পৌঁছলাম সিদ্দরাতুল মুনতাহা একটি গাছ এটি আসমানের শেষ প্রান্তে অবস্থিত এর এরপরেই শুরু হয়েছে আখিরাতের জীবন জান্নাত আল্লাহ তালা আর্শ অর্থাৎ আল্লাহ আল্লাহতালাহ সৃষ্ট এই বিশ্বের শেষ প্রান্ত হল সিদ্দ্রাতুল মুনতাহা একটার পর একটা করে মোট সাত আসমান সব শেষে রয়েছে সিদ্দ্রাতুল মুনতাহা এর পরে শুরু হয়েছে অন্য আরেক জগৎ আখিরাতের আবাস রসুল্লাহ সাল্লু আল্লাহাম মুতাহায় পৌঁছে দেখলেন এর নিচ থেকে চারটি নদী প্রবাহিত হচ্ছে তিনি জিব্রিলকে এই নদী সম্পর্কে জিজ্ঞেস করলেন জিব্রিল আলাহাম বললেন দুইটি নদী দৃশ্যমান আর বাকি দুইটি নদী লুকায়িত যে দুইটি নদী দেখা যায় সেগুলো হলো নীল নদ ও ফোরাত নদী আর লুকায়িত নদীগুলো জান্নাতের নদী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 মরুভূমিতে একটি ছোট্ট আংটির মতো সর্বনিম্ন ধারণা করা আমাদের মধ্যে অবস্থিত আমরা সর্বনিম্ন আসমানকে নক্ষত্ররাজি দিয়ে সজ্জিত করেছি অর্থাৎ সমস্ত নক্ষত্ররাজি সর্বনিম্ন আসমানে অবস্থিত আর সমস্ত নক্ষত্ররাজি সর্বশেষ সীমানায় মানুষ এখনও পৌঁছতে পারেনি আর রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম এই সুবিশাল সৃষ্টি দেখার সুযোগ পেয়েছিলেন এটি ছিল অনন্য সাধারণ এক সফর সিদ্দারতুল মন্তাহা অতিক্রম করে সামনে যাওয়ার পর তিনি আরও ওপরে ওঠেন শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করেন এটাই ছিল তার ভ্রমণের চূড়ান্ত গন্তব্যস্থল আল্লাহ আল্লাহ তাকে প্রতিদিন পঞ্চাশ ওয়াক্ত সালাত আদায় করার নির্দেশ দিলেন রসুল্লাহ সাল্লু আলয়াল্লাম বলেন আমি ফিরে আসছিলাম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 রসুল্লা সাল্লু আলয় সাল্লাম আবার আল্লাহ তালার কাছে গেলেন আরও দশ ওয়াক্ত কমিয়ে দেয়া হলো ফিরতি পথে মূসা তাকে আবার জিজ্ঞেস করলেন রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম তাকে জানালেন যে আল্লাহ তালা সালাতের সংখ্যা কমিয়ে তিরিশ ওয়াক্ত করার নির্দেশ দিয়েছেন মূসা আল্লাহি সাল্লাম সালাতের সংখ্যা আরও কমিয়ে আনার জন্য ফিরে যেতে বললেন মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম আবারও ফিরে গেলেন এবং এবারও দশ কমিয়ে দেয়া হল মূসা এই কথা শুনে আবার যেতে বললেন এবার কমিয়ে দশ করা হল মূসার উপদেশ অনুযায়ী মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম আবার গেলেন এবার কমিয়ে পাঁচ ওয়াক নির্ধারণ করা হলো। তিনি ফিরে এসে মূসা আলাহি সাল্লামকে তা জানালেন মৌসা আল্লাহ সাল্লাম বললেন মুহাম্মদ মানুষ সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা আছে আমি বনি ইসরালের সাথে ছিলাম আপনার উম্মাদের জন্য এটাও কষ্টকর হবে আপনি আবার ফিরে যান এবং আরও কমিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালাকে অনুরোধ করুন মোহাম্মদ সাল্লু আলয়াল্লাম বললেন আবার অনুরোধ করতে আমি লজ্জাবোধ করছি আমি আর পারব না মোহাম্মদ সাল্লু আলয়াল্লাম ও মুসাইলাইস্লামের ব্যক্তিত্বের মাঝে বেশ কিছু পার্থক্য আছে মুসা আল্লাহ সাল্লাম সালাতের সংখ্যা কমানোর জন্য আল্লাহ তালার কাছে তর্ক করতে দ্বিধাবোধ করতেন না মুসাই আলাহিস্লামী হচ্ছেন সেই নবী যিনি আল্লাহ তালাকে বলেছিলেন তিনি আল্লাহকে দেখতে চান অথচ আল্লাহ তালাহাই তার সাথে কথা বলেছিলেন যার সুযোগ অন্য কোনো নবী পাননি তারপরও মুসা আল্লাহ সাল্লাম শুধু কথা বলে খান্ত হলেন না আল্লাহর সাথে দেখা করতে চাইলেন এর ফলে কী ঘটেছিল তা কোর আনে আছে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন আবার তিনি মৃত্যুর ফেরেস্তাকে ঘুষি মেরেছিলেন এবং এতে মৃত্যুর ফেরেস্তার চোখ ভালোভাবেই আঘাতপ্রাপ্ত হয়েছিল আল্লাহ তাল্লা প্রেরিত সমস্ত নবীরাসনগ্রের উদ্দেশ্য ও লক্ষ্য একই ছিল কিন্তু তাদের এক একজনের ব্যক্তিত্ব এক এক রকম ছিল এদিকে মোহাম্মদ সাল্লাহাম সালাতের সংখ্যা কমানোর জন্য যেতে লজ্জা পাচ্ছিলেন ঠিক এই সময় তিনি একটি কণ্ঠস্বর শুনতে পেলেন এটাই আপনার উম্মাতের জন্য নির্ধারণ করা হয়েছে প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে তবে এর জন্য পঞ্চাশ ওয়াক্তে পুরস্কার দেয়া হবে সেই একই রাতে রসুল্লাহ সাল্লু আলয়াল্লাম দুনিয়াতে ফিরে আসেন এরপর তিনি উম্মে আয়মানের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি বলেন আমি রাতে জেরুসালেম গিয়ে ফিরে এসেছি উম্মে আয়মান বললেন হে আল্লাহ রসুল এই কথা আপনি কাউকে বলবেন না কেউ আপনার কথা বিশ্বাস করবে না সবাই বলবে এটা অবাস্তব ঘটনা ওম্মে আয়মান রসুলুল্লা সাল্লু আলিয় সাল্লামকে ঠিকই বিশ্বাস করেছিলেন কিন্তু তিনি আশঙ্কা করছিলেন যে অন্য লোকেরা এই কথা বিশ্বাস নাও করতে পারে আর কুরাইশ মুশ্রিকরা তো এই কথা নির্ঘাত করিয়ে দেবে যেখানে জেরুসালাম যেতে প্রায় এক মাস সময় লাগে সেখানে রসুলুল্লাহ সাল্লু আলয় সাল্লাম এক রাতের মধ্যেই সেই জায়গায় গিয়েছিলেন শুধু তাই নয় ওই এক রাতেই সেখান থেকে মক্কায় ফিরে এসেছেন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 সে সম্পর্কে রসুলুল্লা সাল্লাহ আলয়ামের ধারণা ছিল তিনি জানতেন বিষয়টা সহজ হবে না তিনি বেশ চুপচাপ ও চিন্তিত ছিলেন তিনি কয়েকজনকে এই ঘটনাটি জানালেন এক পর্যায়ে তা আবু জাহেলের কাছে পৌঁছে গেল রসুলুল্লাহ সাল্লু আলাইসালাম তখন মসজিদে লোকজন কেমন প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে তিনি উদ্বিগ্ন আবু জাহেল তার কাছে এসে বলল মোহাম্মদ কোনো নতুন সংবাদ আছে নাকি রসুলুল্লাহসাল্লু আলয়াল্লাম বললেন হ্যাঁ আছে আবু জাহেল বললো কী সেই খবর রসুল্লাহ বললেন আমি গত রাতে জেরুসালেম গিয়ে আবার সেই রাতেই ফিরে এসেছি আবু জাহেল বলল জেরুসালেম রসুল্লা সাল্লাম আলাইসাল্লাম বললেন হ্যাঁ জেরুসালেম এবার আবু জাহেল বলে উঠলো মোহাম্মদ আমি যদি এখনই তোমার লোকদের এখানে ডেকে আনি তাহলে কি তুমি তাদের সামনে ঠিক এই কথাটাই বলতে পারবে যা আমাকে এইমাত্র বলেছ তিনি উত্তর দিলেন হ্যাঁ অবশ্যই পারব আবুজাহেল বেশ খুশি মনে কোরাইশদের ডাকতে লাগলো এটা ছিল তার জন্য মোহাম্মদকে পাগল প্রমাণ করার জন্য সুবর্ণ সুযোগ সে সবাইকে ডাকতে লাগল হে কোরআসের লোকেরা এদিকে এসো শুনে যাও সবাই উপস্থিত হলে সে রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামকে বললো হে মোহাম্মদ তুমি কিছুক্ষণ আগে আমাকে যা বলেছ তা তোমার লোকদেরকে শোনাও দেখি রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া বা অস্বস্তি ছাড়াই তাদেরকে বললেন আমি গতরাতে রাতে গিয়ে ফিরে এসেছি উপস্থিত লোকেরা এই কথা শুনে হাসাহাসি করতে লাগলো শীষ বাজিয়ে হাততালি দিয়ে অবজ্ঞা করতে লাগলো এই ঘটনা তাদের জন্য এক চরম বিনোদনের জন্ম দিল পরিস্থিতি খুব অস্বস্তিকর হয়ে উঠল চারপাশের মানুষেরা এই ঘটনা নিয়ে মজা করছে হাসি টাটা করছে হাততালি দিচ্ছে সেখানে তখন এমন কিছু লোক ছিল যারা নিয়মিত জেরুসালেম যেত তারা রসুল্লাহ সাল্লু আলয়াল্লামকে মসজিদের বর্ণনা দিতে বলল জেরুসালামের বর্ণনা দিতে বলল রসুল্লাহ সাল্লু আলয়াল্লাম বলেছেন আমি জেরুসালামের বর্ণনা দেয়া শুরু করলাম এবং এক সময়ে আমি আটকে গেলাম রসুলুল্লাহসাল্লু আলয়ালাম সেখানে খুব বেশি সময় কাটাতে পারেননি তাই তিনি ওই জায়গার খুঁটিনাটি বর্ণনা মনে করতে পারছিলেন না এরপর রসুল্লাহ সাল্লাহুস্লাম বলেছেন তখন আল্লাহ আমাকে জেরুসালাম দেখালেন এবং আমি এর বিস্তারিত বর্ণনা তাদেরকে শোনাতে লাগলাম প্রতিটা পাথরের প্রতিটা ইটের তখন লোকেরা অবাক হয়ে গেল তারা স্বীকার করতে বাধ্য হল যে তিনি একেবারে নিখুদ বর্ণনা দিয়েছেন তবে ইভেন এ আরেকটি বর্ণায় অন্য একটি জিনিসও উল্লেখ করা আছে সেখানে বলা হয়েছে যখন রসুল্লাহ সাল্লু আলয়াল্লাম মক্কায় ফিরে আসছিলেন তখন তিনি কুরাইস্তের একটি কাফেলা দেখতে পান সেই কাফেলাটি তাদের একটি উঠ হারিয়ে ফেলেছিল রসুল্লাহ সাল্লু আলয়াল্লাম ভ্রমণকালে উপরে ছিলেন তাই তিনি তাদের হারানো উটটি দেখতে পেয়ে তাদেরকে বলেছিলেন তোমাদের হারানো উটটি এই জায়গাতে আছে কাফেলার লোকেরা বুঝতে পারছিল না যে এই আওয়াজ কোথা থেকে আসছে এরপর তিনি নিচে নেমে তাদের পানির পাত্র থেকে পানি খেয়েছিলেন এই কাফেলার বর্ণনা তার মনে ছিল তাই রসুল্লাহ সাল্লু আলিয়া প্রমাণস্বরূপ তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন তোমাদের অমুক কাফেলাটি তমুক স্থানে আছে তারা তাদের উঠ হারিয়ে ফেলেছিল আমি তাদের পাত্র থেকে পানি পান করেছিলাম কাফেলাটির সামনে একটি ছিল। এরপর তিনি সেই উটের বর্ণনা দিতে লাগলেন এবং উটের উপর কি কি ছিল তাও বলে দিলেন রসুল উহ্লা আলাইস্লামের দেয়া তথ্য যাচাই করার জন্য তারা তখনই কাফেলার কাছে কিছু লোক পাঠালো এটি তখনও মক্কার বাইরে ছিল পরে তারা মিলিয়ে দেখল যে রসুল উল্লাহ সাল্লা আলাইসাল্লাম যা যা বলেছেন তার সবই সত্য কাফেলার লোকেরা উট হারিয়ে ফেলেছিল এবং আকাশ হতে আগত একটি আওয়াজ শুনে তারা তা খুঁজে পেয়েছিল এমন কি তাদের কাছে যে খাওয়ার পানি ছিল তার পরিমাণও কিছুটা কমে গিয়েছিল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 এই ভ্রমণের মধ্যে আরও অনেকগুলো ঘটনা আছে যেমন নবীদেরকে রসলাসাল্লু আলাই দেখেছেন তাদের সাথে কথা বলেছেন বায়দুল মামর দেখেছেন সিদ্াহার বিশদ বর্ণনা করেছেন হাদিস এবং সিরাতে ইসরাওয়াল মেরাজের আরও অনেক বর্ণনা পাওয়া যায় তবে সেই বর্ণাগুলো ছড়ানো ছিটানো ভ্রমণের ঠিক কোথায় ঘটেছে এবং কখন ঘটেছে সেগুলো পরিষ্কার নয় আপাত পরস্পর বিরোধী কিছু বর্ণনা আছে মেয়েরাজের ঘটনা নিয়ে আরও অনেক জাল বর্ণনাও আছে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 জিবরিল আল্লাহ রসুল সাল্লা আলাইস্লামের সামনে দুধ পানি এবং মদের তিনটি পাত্র রাখলেন কোনো বর্ণায় এসেছে দুধ মধু এবং মদ কোনো বর্ণায় এসেছে শুধু দুধ এবং মদের পাত্রের কথা তবে এই ঘটনাটি কখন ঘটেছে সেটা নিয়েও একাধিক বর্ণনা আছে কেউ বলেছেন এটা পায়তন মাক দিসে কেউ বলেছেন ঊর্ধ্বাকাশে আল্লাহ ভালো জানেন তবে প্রতিটি বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লাম বেছে নিলেন দুধের পাত্র এর একটি প্রতীকী অর্থ আছে দুধ হচ্ছে বিশুদ্ধতার প্রতীক হৃদায়তের প্রতীক অন্যদিকে মদ হচ্ছে পথভ্রষ্টতার প্রতীক আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম যখন দুধের পাত্র বেছে তখন জিব্রিল বললেন আপনি হৃদায়ত লাভ করলেন এবং আপনার উম্মতও হৃদায়ত লাভ করল দ্বিতীয় ঘটনা নবীদের সাথে কথোপকথন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন অন্য নবীদের সাক্ষাৎ পেলেন তাদের সাথে কি বিষয়ে কথা বলেছিলেন তাদের আলোচনার একটি টপিক ছিল শেষ জামানা বা বিচার দিবস ইব্রাহিম আলাহিসাল্লাম এবং মুসাই আলাহিস্লাম এই ব্যাপারে তেমন কিছু জানতেন না কিন্তু এই ব্যাপারে ইসা আলাইসাল্লামের কিছু জ্ঞান ছিল আমরা জানি শেষ জমানায় ইসা আলাহিস্লাম আবার ফিরে আসবেন এবং দাদ্জালকে হত্যা করবেন এরপর আগমন ঘটবে ইয়াজুজ এবং মাাজুজের তারা পৃথিবীর সমস্ত পানি খেয়ে ফেলবে এরপর ইসা আলাইসাল্লাম আল্লাহর কাছে তোয়া করবেন এবং এরপর ইয়াজুজ এবং মাজুজ মারা যাবে তখন পুরো পৃথিবী জুড়ে তাদের লাশ ছড়িয়ে থাকবে এরপর তিনি আবার দোয়া করবেন তখন আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করাবেন এবং পুরো দুনিয়া পরিষ্কার হয়ে যাবে আর এর এরপরই হবে ক্যামত এই বর্ণনাটি আল্লাহ রসুল জেনেছেন ইসা আলাহিসাল্লা তাল্লামের কাছ থেকে মুসা আলাহিসাল্লামের সাথে নবীজির কি কথোপকথন হয়েছে সেটা আমরা একটু আগে উল্লেখ করেছি ইব্রাহিম আলাহিসাল্লামের সাথে নবীজির কথোপকথনের একটি ঘটনা আছে ইব্রাহিম আলাহি সাল্লাম নবীজিকে বললেন মোহাম্মদ তোমার উম্মাহকে আমার সালাম দিও তাদেরকে বলে দিও জান্নাতের মাটি উর্বর কিন্তু সেখানে কোনো ফসল নেই জান্নাতের মাটিতে চারা গজাবে জিকির থেকে সুহানুল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহু আকবর অর্থাৎ আমরা যদি একবার করে একটি তাসবিহি পাঠ করি তাহলে জান্নাতে একটি করে গাছ জন্ম নেবে নবিরা দেখতে কেমন ছিলেন সেটা আমরা এই ইসরাব আল মিরাজের বর্ণনা থেকে জানতে পারি সিরাত এবিন হিসাবে বর্ণিত এবিন বলেন ইমাম জুহরি সাঈদ ইবেন মুসাই আব্রাহিম্লা থেকে বর্ণনা করেন যে রসুল্লা সাল্লু আলিয়া সফরে ইব্রাহিম আলাইস্লাম মুসা আলাইসাল্লাম এবং ঈসা আলাইসাল্লামকে দেখে এসে সাহাবাহিক রামের কাছে তাদের আঁকার আকৃতিও বর্ণনা করেছিলেন তিনি বলেছিলেন দৈহিক গঠনের দিক দিয়ে তোমাদের সাথী অর্থাৎ আমি অপেক্ষা আর কাউকে ইব্রাহিম আলাইস্লামের সঙ্গে বেশি সাদৃশ্যপূর্ণ দেখিনি আর তোমাদের সাথীর সাথেও বেশি সাদৃশ্যপূর্ণ হজরত ইব্রাহিম আলাইস্লাম ছাড়া কাউকে দেখিনি আর মুসা আলাহিসাম সম্পর্কে বলেন তিনি বাদামী বর্ণের দীর্ঘকায় হালকা পাতলা কোকরা চুল বিশিষ্ট উন্নত নাসিকাযুক্ত লোক অনেকটা আজদের শাখাকত্র শানু আর লোকদের মতো আর তিনি ইসা আলাইসালাম সম্পর্কে বলেন তিনি তো লাল বর্ণের মাঝারি আকৃতির লোক তার চুল ছিল সোজা চেহারায় অনেক তিল ছিল মনে হচ্ছিল তিনি যেন সবই গোসুলখানা থেকে বের হয়েছেন মাথা থেকে পানি পড়ছিল অথচ তার মাথায় কোনো পানি ছিল না তোমাদের মধ্যে ওরুয়া আবেন মাসুদ তার সাথে বেশি সাদৃশ্যপূর্ণ তিন নম্বর ঘটনা সিদ্দ্রাতুল মুন্তাহা। সিদ্দ্রাতুল মুন্তাহা হচ্ছে একটি গাছ যা আমরা আগেই বলেছি গাছটির শাখাগুলো বিশাল পাতাগুলো হাতির কানের মতো আর ফলগুলো হিজের অঞ্চলের জলাধারের মতো অনেকটা ড্রামের মতো বলতে পারেন রঙিন কিছু জিনিস সেই গাছকে ঢেকে রেখেছে স্বর্ণের প্রজাপতি সেই সিদ্ধাতুল মুহাকে ঘিরে উড়ো উড়ি করে খুবই মনোমুগ্ধকর একটি গাছ যা আল্লাহ রসুলকে দেখানো হয়েছিল সিদ্দারাতুল মুহা বুখারির একটি হাদিসে এসেছে নবীজি যখন সপ্তম আসমানে ইব্রাহিম আলাইসাল্লামকে অতিক্রম করলেন তখন সিদ্দারাতুল মুনতাহা দেখেছেন আবার মুসলিমের হাদিসে এসেছে ষষ্ঠ আসমানে তিনি সিদ্দরাতুল মুন্তাহা দেখেছেন ইমামান্নও এর মতে এই গাছটি এতই বড় যে এর গুড়ি বা কাণ্ড হচ্ছে ষষ্ঠ আসমানে আর শাখা প্রশাখাগুলো বিস্তৃত সপ্তম আসমানে সুহান এই সিদ্দ্রাতুল মুনতাহায় রসুল্লা সাল্লু আলাইসালাম জিবরিলকে তার সত্যিকার আকৃতি দেখেছিলেন জিব্রিলের সত্যিকার আকৃতিতে তার আছে ছয়শ পাখা এক একটি পাখা আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত আল্লাহ কোরআনে বলেন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 অতপর তিনি তার বান্দার প্রতি যা ওহি করার তা ওয়াহি করলেন সুরা আন্নাজম আয়াত পাঁচ থেকে দশ প্রসঙ্গক্রমে একটি এই ব্যাপারে না জানলেই নয় আল্লাহ রসুল সাল্লাস্লাম কি মিরাজের রাতে আল্লাহকে দেখেছিলেন এই আয়াতের বরাত দিয়ে একজন মাসরুখ নামের একজন তাবি যিনি ছিলেন সাহাবিদের ছাত্র তিনি আয় সারাদ আহাকে জিজ্ঞেস করেন উম্মুল মমিন আপনাকে একটি প্রশ্ন করতে চাই আপনি রাগ করবেন না আচ্ছা এই আয়তে কি বলা হচ্ছে না নবীজি আল্লাহকে দেখেছেন তাদের মাঝে দুই ধনুকেরও কম দূরত্ব ছিল আই সারদ্লা আনহা উত্তর বললেন সুবহান আল্লাহ তোমার এই কথা শুনে তো আমার গায়ের রোম খারাপ হয়ে গেল তুমি যা জিজ্ঞেস করেছো তা আমি সবার আগে নবীজিকে জিজ্ঞেস করেছিলাম এই আয়াতে জিব্রিলে কথা বলা হয়েছে আল্লাহ সুবাহালার কথা না আই সারদুল্লাহ আনহা অন্যত্র বলেন যে বলে নবীজি আল্লাহকে দেখেছেন সে মিথ্যা বলেছে কেন না আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেছেন কোনো দৃষ্টি তাকে দেখতে পারে না এছাড়াও মুসলিমে একটি হাদিস আছে যেখানে আবুজার রাজিয়াল আনহু নবীজিকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি আপনার রবকে দেখেছিলেন নবীজি সাল্লি স্লাম উত্তর দেন তিনি তো নূর আমি তাকে কিভাবে দেখব অর্থাৎ নবীজি আল্লাহকে দেখেননি তিনি তার নূর দেখেছেন যখন বলা হয় মেয়রাজের রাতে আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লাম আল্লাহকে দেখেছেন তখন বোঝানো হয় তিনি আল্লাহকে অন্তর দিয়ে দেখেছেন চোখ দিয়ে নয় আল্লাহ তালাকে এই দুনিয়াতে দেখা সম্ভব নয় যা আমরা মুসা আলাহিসের ক্ষেত্রে দেখেছি তবে আখিরাতে মুমিনরা আল্লাহকে দেখতে পাবে চার নাম্বার ঘটনা কলম বাইতুল মামুরের পর আল্লাহ রসুল সাল্লাহ আলহামকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে তিনি কলমের লেখন শব্দ শুনতে পাচ্ছিলেন এটা কোন কলম এটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার প্রথম সৃষ্টি যা আমরা আল্লাহ রসুল সাল্লাহু আলহিস্লামের একটি হাদিস থেকে জানি কেয়ামত পর্যন্ত যা কিছু হবে তার সব কিছু এই কলম দিয়ে লেখা হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহু আলি সাল্লাম যখন কলমের লেখা শব্দ শুনতে পাচ্ছিলেন তখন তিনি এমন এক অবস্থানে যেখানে তার সাথে আর কেউ ছিল না এমন কি এমনকি জিব্রিলন এটা আল্লাহ রসুল সাল্লাহু আলয়াল্লামের প্রতি আল্লাহর বিশেষ এক অনুগ্রহ যে তিনি এমন এক স্থানে উন্নীত হয়েছিলেন যেখানে আর কেউ কখনো যাবার অনুমতি পায়নি পাঁচ নম্বর ঘটনা মুমিনাতু মো ফিরা আলে ফিরাওয়াহিনী মেয়রাজের এক পর্যায়ে সম্ভবত যখন নবীজিকে জান্নাত দেখানো হচ্ছিল তখন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম খুব মনোমুগ্ধকর একটি ঘ্রাণ পেতে থাকেন তিনি জিবরিলের কাছে জানতে চাইলে জিব্রিল বললেন এ হল ফেরাউনের কন্যার চুল আচরানো দাসী ও তার সন্তানদের সুগন্ধ সেই দাসী ছিলেন ফেরাউনের মেয়ের পার্সোনাল বিউটিশিয়ান বা হেয়ার তার কাজ ছিল ফেরাউনের মেয়ের চুল আচরানো একবার চুল আচরানোর সময় হাত থেকে চিরুনিটা পড়ে যায়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 তখন সেই দাসী আর তার বাচ্চা কাচ্চাদের শাস্তি দিতে চাইল সে আদেশ করলো তামার তৈরি একটি গরুর মূর্তি বানিয়ে পুড়িয়ে গরম করা হোক আর সেখানে সেই দাসী এবং তার বাচ্চা কাচ্চাদের ছুঁড়ে মারা হবে সেই দাসী ভয় পেলেন না ফির আউনকে বললেন ঠিক আছে তোমার কাছে একটা অনুরোধ আছে ফিরাউন জিজ্ঞেস করলো কি অনুরোধ সেই দাসী সেই মুমিনা বললেন আমি চাই আমার এবং আমার বাচ্চা কাচ্চাদের মৃত্যুর পর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 এই আয়াত পড়লে তাহাজুদ্ আদায়ের সব পাওয়া যায় আমরা একটু আগেই উল্লেখ করেছি মেয়েরাজের ঘটনা নিয়ে অনেক জাল বর্ণনা প্রচলিত আছে তার মধ্যে একটি বহুল প্রচলিত জাল ঘটনা হচ্ছে যখন রসুল্লা সাল্লু আলয় সাল্লাম আল্লাহর সাথে দেখা করতে যান তখন আল্লাহ জিজ্ঞেস করেন তুমি আমার জন্য কী এনেছো এবং রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম উত্তর দিলেন আত্মাহিয়াতিল্লাহি ওসালাতু এই দুয়াটি অর্থাৎ তাসাহুদ যেটা আমরা নামাজে পড়ে থাকি কিন্তু বিজ্ঞ উলামাদের মতে এই ঘটনার কোনো ভিত্তি নেই আরও একটি মজার ব্যাপার হচ্ছে মালিকি এবং সাফি মাজহাবে একটু ভিন্নভাবে আত্মাহাতু পড়ার প্রচলন আছে যেমন মালিকী মাঝহবে আত্মাহিয়াতুলিল্লাহ ওয়াজ্জাকিয়াতুল ইহ এভাবে শুরু করা হয় সাফি মাঝহাবে আত্মাহিয়াতুল মুবারকাতু ওয়াস্সালাওয়াতু এভাবে শুরু করারও প্রচলন রয়েছে সুতরাং যেই দোয়াটি আমরা নামাজে পড়ি এবং যেটা আল্লাহ রসুদ সাল্লাম আল্লাহর কাছে বলেছিলেন সেটা আসলে পরিবর্তন হবার সম্ভাবনা খুবই কম অতএব এরকম ভিত্তিহীন কাহিনী বর্ণনা করা থেকে আমাদের সাবধান থাকতে হবে যাই হোক আমরা ইসরাব আল মেরাজের ঘটনা থেকে কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব সংক্ষেপে এক নম্বর রসুলুল্লা সাল্লু আল্লা সাল্লামের বক্ষ বিদীর্ণ করার ঘটনা দুইবার ঘটেছে যখন তিনি হালিমা সাদিয়ার কাছে ছিলেন তখন প্রথমবার এই ঘটনাটা ঘটে সে সময় তার বয়স ছিল একদম কম আর দ্বিতীয়বার ঘটে আল ইসরাব আল সময় এখানে ইসরা মানে হলো রাতের ভ্রমণ আর মেরাজ অর্থ আরোহণ করা বক্ষ বক্ষবিদীর্ণ হবার ঘটনা তার হৃৎপিণ্ডে পরিশুদ্ধ হবার ঘটনা যেগুলো হাদিসে আছে সেগুলো আমরা আক্ষরিক অর্থে বিশ্বাস করি আল্লাহ রসুসাল্লু আলয়াল্লামের এই যাত্রা ছিল একটি সত্যিকারের যাত্রা অর্থাৎ তার শরীর এবং আত্মা দুটোই এই ভ্রমণে অংশ নেয় কেউ কেউ মনে করেন এটা ছিল একটা স্বপ্ন তবে এই মতটি সঠিক নয় যদি স্বপ্নই হতো তাহলে এতটা মেরাকল হতো না এবং ক্রাইশরা বিষয়টা নিয়ে তামাশা করতো না দুই নম্বর মূস আলাইসালামের সাথে রসুল্লাহ সাল্লু আলাইস্লামের কথোপকথনের বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের দিকে ইঙ্গিত করে আল্লাহতালা যখন পঞ্চাশ ওয়াক্স সালাদ আদায় করা নির্দেশ দিলেন তখন মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম তা মেনে নিয়েছিলেন কিন্তু পরবর্তীতে মূসা আলাহিস্লামের সাথে তার দেখা হলে তিনি তাকে বলেছেন আপনার ওম্মত তা পালন করতে পারবে না মুসা আল্লাহিসাম তার দীর্ঘদিনে নবুয়তের অভিজ্ঞতা থেকে এই উপদেষ্টা দিয়েছিলেন এটাই অভিজ্ঞতার মূল্য তাত্ত্বিক জ্ঞানী সব কিছু নয়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 আল্লাহ তালা যখন নবীজিকে পাঁচ ওয়াক সালাদ নির্ধারণ করে দিলেন তখনও মূসা আল্লাহ আসাল্লাম বলেছিলেন পাঁচ ওয়াক সালাত আদায় করাও এই উন্মতের জন্য কষ্টকর হয়ে পড়বে মূসা আলাহি সাল্লাম আসলে ঠিকই বলেছিলেন বর্তমানে মুসলিমদের অধিকাংশই প্রতিদিন পাঁচ ওয়াক সালাত ঠিকমতো আদায় করে না অনেকে নিজের ইচ্ছানুযায়ী সালাত আদায় করে অর্থাৎ কিছু আদায় করে আবার কিছু বাদ দেয় আবার অনেকে কিছুই করে না আল্লাহ মুসা আলাহি আসলামের উপর রহম করুন যিনি মুসলিম উম্মার জন্য নামাজকে সহজ করে দিয়েছেন যদি প্রতিদিন পঞ্চাশ ওয়াক্স সালাত আদায় করা লাগত তবে কতই না কষ্টকর হতো মুসা নিঃসন্দেহে ধন্যবাদ পাওয়ার যোগ্য প্রকৃতপক্ষে নবী রাসুলদের মধ্যে যে প্রতিযোগিতা বিদ্যমান ছিল তাতে কোনোরকম হিংসা বিদ্বেষ ছিল না বরং তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল ছিলেন রসুল উল্লাহ সাল্লু আলয়াল্লামকে দেখে মূসা আল্লাহিসামের কেঁদে ফেলার কারণ ছিল তিনি জানতেন রসুল্লাহর অনুসারীর সংখ্যা তার অনুসারী থেকে অনেক বেশি হবে কিন্তু তারপরও তিনি রসুল্লাহকে তার উম্মের সুবিধার জন্য উপদেশ দিয়েছিলেন রসুলুল্লার প্রতিও তার সহানুভূতিমূলক মনোভাব ছিল আল্লাহ তালার সকল নবী একে অপরকে ভালোবাসেন তাদের মধ্যকার প্রতিযোগিতা ছিল একে অপরকে ভালোবাসার প্রতিযোগিতা শেষ বিচারের দিনে বিভিন্ন নবী রসুলদের অনুসারীর সংখ্যা হবে বিভিন্ন রকম কারো সাথে জন অনুসারী থাকবে আবার কারো সাথে জন বা একজন আবার কোনো নবী উপস্থিত হবেন একেবারে একা এমন নবী থাকবেন যিনি সারা জীবন ধরে মানুষকে দিনের পথে আহ্বান করেছেন কিন্তু কেউই তাদের এই আহ্বানে সাড়া দেয়নি এরপর রসুলুল্লা সাল্লাম আল্লাহ সাল্লাম কেয়ামতের দিন এক বিশাল জনসমুদ্র দেখে ভাববেন এটা তার উম্মত কিন্তু সেটি হবে মৌসার উম্মত রসুল্লা সাল্লাহু আল্লাহ স্লামের উন্ম্মতের সংখ্যা হবে আরও বেশি তিন আল ইসরাব মিরাজের ঘটনা থেকে আরেকটি শিক্ষণীয় বিষয় হল সলাতের গুরুত্ব ইসলামের সকল ইবাদতের আদেশ নাজিল হয়েছে দুনিয়ার বুকে জিব্রিলের মাধ্যমে কিন্তু একমাত্র সলাতের হুকুম আল্লা তালা সরাসরি দিয়েছেন রসুল্লাহ সাল্লাই ইসলামের সাথে একান্ত সাক্ষাতে এই আদেশ দেওয়া হয়েছে মুসা আল্লাহ ইসলাম যখন তুর পর্বতের উপর আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলেছিলেন তখন আল্লাহ তালা বন ইসরাইলের জন্য সালাতের বিধান নির্ধারণ করে দেন অর্থাৎ এই ক্ষেত্রেও আল্লাহ তালা সালাতের নির্দেশ তার রাসুলকে সরাসরি জানিয়ে দিয়েছিলেন আমি আল্লাহ আমি ব্যতীত কোনো ইলাহ নেই অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণার্থে সালাত কায়েম করো সুরাতা আয়াত চোদ্দ আর ওই সময়ে মূসা আল ইসাল্লাম রিসালাতের দায়িত্ব পেয়েছিলেন ৪০ বছর বয়সে রসুল হওয়ার পর পরই মূসাকে সালাতে নির্দেশ দেওয়া হয়েছিল প্রথমে লা লাহা ইহ এবং পরে সালাতে নির্দেশ এতেই বোঝা যায় সালাদ মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ রসুল্লাহ বলেছেন মুমিন ও কাফেরদের মধ্যে পার্থক্য হল সালাদ আদায় না করা এমনকি ঠিক সময় সালাত আদায় না করাও একটি গুণা ইক্ীন অনলি মি বীন মি জুয় অদম মনহমলমী মনহমলন মানুয়মি জুর্তি বোহিম ইলমী তাদের পর তাদের অপদার্থ বংশধররা এলো তারা সালাদ নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুবর্তী হল সুতরাং তারা অচিরেই পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে সুরা মারিয়াম আদ আটান্ন যারা সালাতকে অবহেলা করেছে অর্থাৎ সালাত আদায় করেনি আল্লাতালা তাদের জন্য জাহান নামের ওয়াদা করেছেন ইবেন আব্বাস এই আয়তের ব্যাপারে বলেছেন যে এখানে ওই সব লোকদের কথা বলা হয়নি যারা কিনা সালাত একদমই আদায় করে না বরং সেসব লোকদের কথা বলা হয়েছে যারা অর্ধেক সালাত আদায় করে ইবেন খাতাবাহিম আহল্লা বলেছেন যদি কোনো ব্যক্তি ফরো সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তবে সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেল যদিও আলিমদের মধ্যে এই ব্যাপারে কিছুটা মত পার্থক্য আছে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 অবরোধ থেকে মুক্তির কিছুদিন পরেই মারা গেলেন তার চাচা আবু তালিব এবং এরপর স্ত্রী খাদিজা। তৃতীয়ত আবু তালিবের মৃত্যুর পর কোরআষা অত্যাচার মাত্রা আরও বাড়িয়ে দিল এবং চতুর্থত তয়েফের লোকেরা আল্লাহ রসুল সাল্লাহু আলিয়া সাথে জঘন্য আচরণ করেছিল কিন্তু এত কিছুর পরেও আল্লাহ রসুল সাল্লাহু আলহ্লাম ভেঙে পড়েননি তিনি তার কার্যক্রম চালিয়ে যেতে থাকেন আর তখনই ঘটল এই অসাধারণ ঘটনা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 এটি তাকে দেওয়া হয়েছে এই নদী ছিল আল্লাহ তালার পক্ষ থেকে রসুল্লাহ সাল্লাই প্রতি এক বিশেষ উপহার আল্লাহ তালা বলেছেন কষ্টের সাথে রয়েছে স্বস্তি এর মানে হল আল্লাহ তার বান্দাদের কষ্টের জন্য উত্তম পুরস্কার অঙ্গীকার করেছেন একজন মুসলিম যত কষ্টের মধ্যেই থাকুক না কেন আল্লাহতালা প্রতিটি কষ্টের বিনিময়ে তার জন্য কিছু না কিছু বরাদ্দ করে রেখেছেন যা সে এই দুনিয়ায় অথবা পরকালে পাবে সুতরাং একজন মুসলিমের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 কুরাইসদের বলেছেন তার সাথে রাতের বেলা কি হয়েছে বাতিলের সামনে আমাদের এমনই হওয়া উচিত সাত নম্বর শিক্ষা হাদিস হাদিসশাস্ত্রের মূলনীতি কুরাইসের লোকেরা যখন আল ইসরাওয়াল মেরাজের ঘটনা নিয়ে হাসি ছাট্টা করছিল তখন আবু বকর রাদিউল্লাহ আনহু সেখানে ছিলেন না তিনি যখন মক্কায় প্রবেশ করছিলেন তখন কেউ একজন তার কাছে গিয়ে বলল আপনি জানেন কি হয়েছে মুহাম্মাদ দাবি করেছে যে তিনি এক রাতের মধ্যেই জেরুসালেম গিয়ে আবার ফিরে এসেছেন এরপর আবু বকর রাজিয়া আনহু বলেছিলেন যদি তিনি এই কথা দাবি করে থাকেন তাহলে তা অবশ্যই সত্য এরপর আবু বকর রাজিয়ালাহু যখন জানতে পারলেন যে মুহাম্মদ সাল্লা আলি আসাল্লাম আসলেই দাবি করেছেন তখনই তিনি এই ঘটনার বিনা না দ্বিধায় সত্য বলে মেনে নিয়েছিলেন লক্ষণীয় হলো আবুকর রাজিয়া আনহুর উক্তির প্রথম অংশ তিনি বলেছিলেন তিনি যদি এই কথা বলে থাকেন এই কথার মাধ্যমে হাদিসের সত্যতা যাচাইয়ের গুরুত্ব স্পষ্ট হয়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 কার বর্ণা বিশ্বাসযোগ্য তা বের করার জন্য হাজার হাজার ব্যক্তিদের জীবন নিয়ে পড়াশোনা করা হয় আট নম্বর শিক্ষা আবু অকর রাদিয়াল্লা আনহুর মর্যাদা আবু অকরের দ্বিতীয় উক্তির অংশ তা হলে তার সত্য রসুল্লা সাল্লাসমের প্রতি আবু অকরের বিশ্বাস এমনই দৃঢ় ছিল যে রসুল যাই বলতেন তিনি তাই বিশ্বাস করতেন এবং এই কারণেই তাকে বলা হতো সিদ্ক নয় নম্বর শিক্ষা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 আল্লাহ তালা ইব্রাহিম আলাহসাল্লামের কাছে ওয়াদা করেছিলেন যে জেরুসালামের অভিভাবকত্ব ইব্রাহিম আলাহলামের উত্তরস্বরীদের কাছে দেয়া হবে এই ওয়াদা বনী ইসরায়েলের বিভিন্ন নবিরাসুলের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে মূস আল্লাহামকেও জেরুসালামের কর্তৃত্ব দেয়ার ওয়াদা করা হয়েছিল তবে তিনি সেটা তার জীবদ্দশায় দেখে যেতে পারেননি তার উত্তরস্বরী ইউসবিন নুনের জীবদ্দশায় জেরুসালামের কর্তৃত্ব মৌমিনদের হাতে দেয়া হয় বন ইসরায়েল যতদিন পর্যন্ত সত্যের পথের অনুসারে ছিল ততদিন পর্যন্ত আল্লাহ তালা তাদেরকে এই পবিত্র ভূমিতে অবস্থান করতে দিয়েছিলেন কিন্তু যখন তারা আল্লাতালার দিন থেকে বিচ্যুত হয়ে পড়ল নবীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিল তাদেরকে খুন করতে লাগলো এমনকি এইসা আলাইসাল্লামকে হত্যা করার চেষ্টা চালালো তখনই আল্লাহতালা তাদের কাছ থেকে জেরুসালেম কেড়ে নিলেন এবং এই পবিত্র ভূমির দায়িত্ব ইসমাইল আলাইস্লামের উত্তসরীদের উপর অর্পণ করলেন আর এই কারণেই জেরুসালেম এখন মুহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম ও তার উম্মতের ভূমি যুগ যুগ ধরে নবী রসুলগঞ্জ যে বাণীর প্রচার করেছেন সর্বশেষ রসুল মোহাম্মদ সাল্লু আলহাম সেই একই বাণীর বাহক এখন তিনি আদম আলাহিসাল্লামের সমস্ত সন্তানের নেতা যে কারণে বনি ইসরায়েলকে জেরুসালেমের কর্তৃত্ব দেয়া হয়েছিল সেই একই কারণে হুম্মতে মোহাম্মাদীকে জেরুসালেমের কর্তৃত্ব দেয়া হয়েছে কারণটি ছিল তাওহিদ মুসা আল্লাহিস্লাম যেমন তার জীবদ্দশায় জেরুসালেম জয় করতে পারেননি কিন্তু তারই অনুসারেই ইউসফিন নুন আলাইস্লামের সময়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 এজন্য অমর আবনুল খাত্তা ব্রদুল্লা আনহু জেরুসালামে চাবি নেওয়ার জন্য মদিনা থেকে জেরুসালামে এসেছিলেন পরবর্তীকালে এক সালে ক্রুসেডাররা জেরুসালেম ছিনিয়ে নেয় এবং সালাউদ্দিন আলী আইউবি অষ্টআশি বছর পর জেরুসালেমকে আবার মুক্ত করেন এরপর থেকে ১৯১৭ সাল পর্যন্ত জেরুসালেম মুসলিমদের কর্তৃত্বে থাকে উনিশশো সালে ব্রিটিশরা জেরুসালেম দখল করে এরপর আস্তে আস্তে সেখানে ইহুদিদের মাইগ্রেশন শুরু হয়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 एर पर चोईटी आयाते अल्ला ताला इहुदी देर इथिहाश आमारे शामने तुले धोला छें वा आतेईना मूसल किताब वज़ालनाहु हुदल बनी इसराईल अल्ला तत्तखिदू मिन दूनी वकीला दुर्लियत मन हमलना मानूह إِهُ كَ عَبدًا شَكُورَ وَقَضَنَ إِلَ بَنِي إ الصائلَ فِيكتَابِلَ تُفْسِدٌ فيِي الأأَرض مَ ل تُفْسِدَّ فيِي الأررضِ مَرَّتَينِ وَلَ تَعل النَّعلُوًا كَبير فَإذاَا جَ أَوعْدُؤُ لهَُا بَعَثْنَا عَلَكُمْ عبَادَلنَا أُلِ بَأسٍ شديد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 ثُمَّ رَدَدَنَا لَكُمُْ الْكَروَتَ عَلَيْهِم وَأَمْدَدَناَاكُمْ بِأَموالِ وَبَنينَ وَجَعَناَاكُمْ وَجَعَنَاكُمْ أَكثَرَ نَفِييرَا إِمْ أَحسَنتُمْ أَحسَن تُمْ لِأَفُسِكُمْ وَإِن أسأتم فَلَهَا فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ لِيَسُوءَ وُجُوهَكُمْ وَلِيَدْخُلُوا الْمَسْجِدَ كَمَا دَخَلُوهُ وَلِيَدْخُلُوا الْمَسْجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٍ مَا عَلَوْا تَتْبِيرًا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 शेष जमाना शे शे मुस्लिम इहुदीज़ प्रचंड युद्ध होहुदीरा से युद्धे पर प्रश्न आसते परे इहुदीज़ मुस्लिम अनेकगुलसलिमरा शे सब पर होत शेष जमानर से मुस्लिमरा क्यों जयलाभ कर क्यों जयलाभ करते हैं इहुदीजर आगे जो युद्धगुलो सेगो कोष्ट उद्देश्य नहीं संघित है জাতীয়তাবাদ কিংবা অন্য কোনো আদর্শের জন্য সংঘটিত হয়েছে ইসলামের পতাকা তলে হয়নি লা ইলাহা, ইল্লাহ কায়েম করার জন্য হয়নি মুসলিম দেশের শাসকরা সেই যুদ্ধ করেছিল রাজনৈতিক স্বার্থে তাদের আনগত্য আল্লা সোহান ওয়াদ্লার প্রতি ছিল না প্রকৃত মুসলিম উম্মাহ এখনও ইহুদিদের সাথে যুদ্ধ করেনি যার কারণে আগের যুদ্ধগুলোতে ইহুদিরা বিজয় হয়েছিল কিন্তু ভবিষ্যতে সেই যুদ্ধটি হবে ভিন্ন রকম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 অন্যান্য সম্পর্কেইন ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডাব্লু ডবল কম স্ল্যাশ রেইনড্রিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব wwwfacebookcom কম অথবা রেইন চ্যানেল মিডিয়া অর্গ 2